নবী এবং রসুলের ব্যাখ্যা বা সংজ্ঞা এবং রসুল তারা হচ্ছে আল্লাহর প্রেরিত কিছু পুরুষ যাদেরকে আল্লাহ ওহী নিয়ে মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য কি মানুষের থেকে সেটাকে আল্লাহর বিরুদ্ধ আচরণকে প্রত্যাখ্যান করার দিকে মানুষকে ডাকবেন এটা হচ্ছে আম্বিয়া এবং আসল কর্ম এখন হচ্ছে যে নবী এবং সুরের মধ্যে পার্থক্য কি পার্থক্যটা আমরা জানবো তিন ভাবে এক নম্বর আছে যে এমন কিছু নবী রয়েছেন যারা রসুল নন তবে এমন পাওয়া যাবে না যে রসুল কিন্তু তাইলে সকল নবী নবী কিন্তু সকল হচ্ছে আগের পর্যায়ে তাইলে প্রত্যেক রসুল নবী হবে নিশ্চয়ই কিন্তু প্রত্যেক নবী রসুল হওয়া বাধ্যতামূলক নয় এরকম ভাবে রসুল হচ্ছে নবী থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন তৃতীয় নম্বর কথা হচ্ছে নবী যিনি नतून शरियत पाठाना एम जराना जरा रसुलर के अस्वीकार कर जान आल्ला रिसरत के तरह से पोछाते এটা হচ্ছে রসুল মধ্যে পার্থক্য এখন কথা হচ্ছে যে রসুল রসুলগণের আনব সেটা ফেরস্তাদের ব্যাপারে যা রয়েছে আমরা ব্যাপার করবো এক নম্বর হচ্ছে এই ব্যাপারে ইমান আনা যে আল্লাহ শানহু হ্যাঁ অনেক রসুলকে পাঠিয়েছেন অনেক জাতির কাছে এ বলবে যে তাদেরকে তারা জানিয়ে দিবেন। যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুদকে খান করবে দ্বিতীয় নম্বর আছে এই ব্যাপারে ইমান যে যত নবী রসুল আসে ব্যবধান করা যাবে না তারা হচ্ছেন আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা এবং মানুষ তারা তাদের মধ্যে কোন রুব এবং উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে না পাঁচ নম্বরে যেটা বিশ্বাস করতে হবে যে তাদের যত রেসুল এসেছেন তাদের সমস্ত আল্লাহ যা পছন্দ করেন সেটা দেখানোর জন্য সেই পদ দেখানোর জন্য এবং আল্লাহ যা পছন্দ করেন সেটার ব্যাপারে সতর্ক করার জন্য তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ এবং সপ্তম নম্বর এই ব্যাপারে ইমান যে তাদের সবার যে শরীয় সুলদের শরিয়ত মতো মোহাম্মদামের আগমন পরে সেটা সম্ভব নয় বরং বর্তমানে যত বিশ্বের মানুষ আছে তাদেরকে অবশ্যই মোহাম্মদামের শরিয়ত মেনে চলতে হবে দ্বিতীয় ইমানের ধরণ হচ্ছে বিস্তারিত সেটা অধীনে আবার কয়েকটি বিষয় আমরা মোহাম্ম আলি ইসলাম আর আদালাম যদিও সব আর পিতা কিন্তু তিনি হচ্ছেন একজন নবী তিনি রসুল নন দ্বিতীয় নম্বর যে এই ব্যাপারে ইমান আনতে হবে যে যাদের নাম আমরা যার নাম আনবো যেমন দ্বিতীয় নম্বর ইব্রাহিম তৃতীয় নম্বর হচ্ছে মূসা তারপরে চতুর্থ নম্বর হচ্ছে ঈশা আলী সাদ ইসলাম এবং পঞ্চম নম্বর আমরা তাদের উপরে ইমান আনব এই পাঁচজন এরা হচ্ছে উল্লা তাদেরকে বলা হয় মানে ধীর परवर्ती साल आलोचना करब तृतयम जेटा तरसूल सम्पर्के संबंध विशुद्ध सूत्र आटार कुरान রসুলদের আসল মিশন কি এবং তাদেরকে পাঠানো আসল উদ্দেশ্য কি আমরা বলবো যত রবি এসেছেন তারা আল্লাহর পথ দেখানোর জন্য এসেছেন তারা আল্লাহর শরীয়ত এবং আল্লাহর দিনকে পৌঁছানোর জন্য এসেছেন अनुसरण कर सफल कम है जे व्यक्ति तर तरीके तरफ पदे सर से पद भ्रष्ट हो सक नबी के पाठी शे, शे कोई एक नम्बर आल्ला इबादतवारक भावे आल्ला इबादत करते हैं दावतवार पाठिए छा जतर मब दुनिया এবং যেটাকে আমরা সাধারণত তহিদুল ইবাদা তহিদুল উলুহিয় অর্থাৎ সমস্ত নবী রসুল এসেছেন তহিদুল উলুহিয়া প্রতিষ্ঠা করার জন্য এবং যেটা আল্লাহর অধিকার বান্দার উপর এবং এটার কয়েকটি প্রমাণ আমরা উল্লেখ করছি আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি তাদের বিশন ছিল এটা যে তারা নিজের জাতিকে বলবেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগতকে প্রত্যাখ্যান করো তার সম্প্রদায় নিকটে তখন তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় যে তোমরা আল্লাহর ইবাদত করো না তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ হতে পারে না তেমনি আল্লাহ সূর্যের পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলেন তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ হতে পারে না এই যে আসল মূল দায়িত্ব রসুলদার পাঠানোর এটা হচ্ছে মূল দায়িত্ব তৌহিত প্রতিষ্ঠা করা আর বাকি যত দায়িত্ব আছে সেগুলা কিন্তু আমাদের কাছে তো কোন রসুল পাঠাননি যারা আপনার এই বাদন্ত আমাকে ডাকতো এই জন্য আল্লাহ জাল্লা শাহু রসুলকে পাঠিয়ে হুজ বা প্রমাণ কায়ম করেছেন যেন অন্য কোনো অজুহাত দেখাতে না পারে আল্লাহর রাসূলের ইচ্ছা 165 বার আজmittel রাসূল মোপছিরিলা ও মুদিরিন ল্যা আল্লাহ ইয়াকুনালিন নাসি আলা الله হুজ্জাতুন বাদর রাসূল ওয়াকানাল্লাহু আযীযান হাকীম আল্লাহ বলেন আমি অনেক রাসূলকে পাঠিয়েছি সুসংবাদ দেওয়ার জন্য বিধি প্রদর্শন করার জন্য কেন কেন উদ্দেশ্য কি জিনিস আল্লাহ কন্যা আল্লাহ মাল রসুল রসুলদেরকে পাঠানোর পর মানুষের আর কোনো অজুহাত কই হয়ে থাকতে না পারে খুব কারণ তারা কখনো আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না রসুলদের মাধ্যম ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং জান্ন তারা রসুলদের পথ ছাড়া কখনো অর্জন করতে পারবে না এবং নবীদের ছাড়া হ্যাঁ আপনার কোন মানুষ তাদের কখনো সম্ভব হবে না সঠিকভাবে বাদত করা সেটা তাদের মাধ্যমে এবং যত এবং এবং কুসংস্কার চালু হয়েছে সেটা এই কারণে হয়েছে যে ওই পথ থেকে হেদায়ত থেকে তারা দূরে সরে গেছে এটাই আসল কারণ চার নম্বর রসকদের পাঠানোর আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনার যারা আল্লাহর আনুগত্য করবে তাদেরকে যেন জান্নাতের সংবাদ দেওয়া যায় এবং যারা আল্লা আচরণ করবে তাদের যেন জাহান নামের ভয় দেখানো যায় সুতরাং হ্যাঁ যারা আপনার আনগত্য করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন এবং যারা বিরুদ্ধে আচরণ করবেন তাদেরকে জাহান নামের হুমকি দিবেন সুলান আমার আটচল্লিশ নম্বর রায় আল্লাহ বলেন وَمَا نُغْسِلُ الْمُوْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْدِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خُوفٌ عَلَيْهِ هذا يجب أن يكون هناك ما يكون هناك আল্লাহর পক্ষ থেকে চয়ন চয়ন এটা কখনো মানুষের নিজে কোন আপনার মুজাহাদা করে প্রচেষ্টা চালিয়ে নিজেকে প্রশিক্ষণ দিয়ে সঠিকভাবে সেটা অর্জন করতে পারে না বরং এবং রসুল বিশেষ করে আমাদের রসুল আসার পর সেই পথ একবারে বন্ধ হয়ে গেছে আর কাউকে আল্লাহ প্রেরণ করবেন না সুর হাজার আল্লাহ ফিরসাদের মধ্য থেকে রসুল চায়ন করে থাকেন এবং মানুষের মধ্য থেকে রসুল চায়ন করে থাকেন নিশ্চয়ই আল্লাহ সর্বস্ব সর্বদ্রষ্টা এবং আরেকটা কথা আমাদের জান मानुष्ठ मध्य नेतृस्थानीय नबी रसुली सम्मानी होते क्यों था खजी এটা কখন হতে পারে না এটা আছে তার মধ্যে আল্লাহ বলেন আমি তাদেরকে বিশেষভাবে চয়ন করেছি এবং দুনিয়ার মধ্যে তাদের স্মরণকে উৎসর্কিত করেছিলাম এবং আল্লাহ বলেন তারা আমাদের নিকটে শ্রেষ্ঠ বান্দা এবং মনোনীত আমার বান্দা হ্যাঁ সুতরাং তারা ছিলেন শ্রেষ্ঠ এবং মনোনীত তা আমাদের সবচাইতে বেশি সে কথা খেয়াল রেখে তাদের আদর্শ অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন